আলী রদিয়তাল্লুতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লামকে সাহাদ রদি আলাহ তাল্লাহ্ন ব্যতীত আর কারো জন্য তার পিতামাতাকে উৎসর্গ করার কথা বলতে দেখিনি আমি তাকে বলতে শুনেছি তুমি তিন নিক্ষেপ করো তোমার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক